হম সুর হম সি রাতে মুর তামি হাল কে পা এতে পায়ে সৈরুন্সরু গিরাজারু মোহাম্মদ রবি হে অনবীর পিছো মোহাম্মদ রবি হে পিসো মোহাম্মদ রবি হ্যাঁ নবপি রস পিসো আলোম হোয়া উদা এসে উজালা আলোম হওয়া উস্কি পেদা এসে উজালা সফে আলোমোহমার হাম্মোবাই দিল কো বত রাখো বাই দিল হমেশ মরতে গমু মতো सुप्रिय श्रोता बंधुरा गुरुत्वपूर्ण आलोचना कर आलोड़न सृष्टिकारी अन बुष्ण बक्ता حضرت مولانا حبیب الرحمن میزبان مفسر القران کوہگٹا قال النبی صلی اللہ علیہ وسلم قد نو کما رایت من اسلی তোমরা নামাজ পড়ো আমি নামাজ পড়তে দেখো করো আমি নবীকে যেভাবে চেষ্টা করতে দেখো কারণ কি আমার মতো কেন করবা ও সাবাইকেরাম আমি যদি মুখ ঠিক ভাবে তোমরা রুকু করো মাথার জুপাইয়া রুগু করতে হয় कपाल चे मौखिक भावरा क्यों कम झुक झुका रुकुर हाँ हाँ ला। नामा शुक्त होना नबी के तुम्हारे रुकू करते देखो नबी रुक मध्य जाइया जत दूर माथा झुक আমার পিঠ এবং মাথা যেই লেবেলে তাকে তোমরাও সেইভাবে করবা আমি নবীজির উপর মধ্যে যাই আর মধ্যে যাইয়া কপাল না যেভাবে রাখি হাত যেভাবে রাখি সেভাবে তোমরাও রাখো মহাদ্দি সিনাম বলেন শুধু নামাজ নয় নবীদের জীবনের যত আমল আদর্শ আছে ও মুসলমান তোমাকে সব নবীদের মতোই করতে হবে এমনবার বলাম এবার আছেন জবাব দেন নবীজি বললেন আমাকে যেভাবে করতে দেখো তোমরা সেভাবে করবিজি এখন আমাদের মধ্যে আসেন নবীজি তো নাই তাহলে কি নামাজ বাদ দিব জোরে বলেন এই হাতির থেকে বাংলার জমি इहुदी दलाल इहुदी ख्रीटर ग्रुप नतुन आबिर तक पीर क्यों तबलीग जवा नबीजित चाहिए नबीजी हादी जदि ठीक पालन करते हैं তাহলে পীরের কাছে যাওয়া সারা উপায় নেই শিক্ষকের কাছে যাওয়া সেরা উপায় নাই কারণ নবীজির মতো নামাজ করবো নবীজি যেহেতু নাই তাহলে তুমি হাদিস করেই শুধু আমরো করবাস শুধু প্রাকটিক্যাল পাবে কোথায় নবীজি তো নাই নবীজি দেখলে না নবীর মতো নামাজ করতে পারতাম আমরা লুক দিব কিভাবে ফেজদা করবো কিভাবে তারা নাম দিতে আহলে হাসিন ও মুসলমান এটা কথা মাঝখানে বলে রাখি নামায় অনেকে সমালোচনার ঝড় তুলবে যে আমাদের থানার সন্তান সারা বাংলাদেশে এত নাম ডাক অথচ আমাদের এলাকায় এসে বিবদ করে গেল বলবে না শুনেন শুনেন করা যেমন হারান যারা করে মাতালা দিয়া যায় যারা হাদিস বলে আমরা আহালে হাদিস সব হাদিস আমরা পালন করি তারা জানাতে যাবে না সভা বলেন হাদিস পালন করে জান্নাতে যাওয়া যাবে না সুন্নদ পালন করে জান্নাতে যাওয়া যাবে তবে সব হাদিজ বিশ্বাস করতে হবে মানতেও হবে এক হাদিজ আছে এক সাথে নয়জন দিবি রেখেছেন এটা হাদিজ আপনাকে মানতেও হবে বিশ্বাসও করতে হবে কিন্তু পালন করতে পারবেন না পালন করতে গেলে তো আপনাকেও নয় বিবি পর্যন্ত বিবাহ করার অনুমতি দেওয়া হতো কিন্তু আপনি পারবেন আপনি একসাথে কয় বিবি রাখতে পারবেন জোরে বলেন তাহলে যারা বলে আমরা সব হাদি পালন করি তোমরা নয়টা বিয়া কেন করো না অন্তত পালনের জন্য একজন হলেও তো করবা বোঝা গেল ওদের মধ্যেই ওদের নামের মধ্যেই ওরা গন্ড হলে রক্ত বের হয়েছিল অথবা কোন সদস্য থেকে বুঝ বের হয়েছিল সঙ্গে সঙ্গে মানিতে পড়ার আগে একজন সমস্ত রক্তটুকুটুকু ছেটে খেয়ে ফেলিয়া নবীজি বললেন তুমি কাম করলাম কি তোমার জন্য তো জাহান নামের আগুন তুমি হারাম বানাই যার দেহের মধ্যে আমি নদীর রক্ত ঢুকেছে তার জন্য জাহান আগুন হারাম এটা হাতি বিশ্বাস করতে হবে পালনের বিষয় কারণ এখন যদি একজনের রক্ত বের হয় আপনি তা দেন না তো হারাম হবে না জাহান নামও হবে কারণ রক্ত খাবা হারাম কবি এটা নাপাক যে কোনো নাপাক জিনিস খাওয়াই শুনা কানা রায় তুমনি ওল্লি এই হাতিস যদি পালন করতে হয় ও আল্লাহর গোলাপ তখন ওই পিন হবে তাদের কাছে যেতে হবে কারণ নবীজি নাই আমরা নবীজির মতো নামাজ কোথায় পাব ও আল্লাহ নবীজিকে দেখে নবীজির মতো নামাজ করেছেন কারা বলছেন সাহাবাই গ্রামের নামাজ দেখে নবীজির মতন নামাজ পড়েছেন তাবিন তাবিনের নামাজ দেখে নবীজির মতন নামাজ পড়েছেন তাবে তাবিন তবে তাবিনের নামাজ দেখে নামাজ করেছেন তাদের নামাজ দেখে নবীজির মতন নামাজ পড়তেছেন বর্তমান জমানার হাজার হাজার ওলামায় গ্রাম হকানে পীর মশায় ঠিককি নামাজ নবীজির মতন নামাজ করতে চাই जदि आम करते चाय पीड़े जावा लगते उत्तर धरा लागे जो बड़ा उस्तर जावा बुझते हदितर कथा बोले सत्योरा मानुष के बेन जहन नाम दिखे चम श्रोन আপনি দেখুন ওলামায় গ্রামের নামাজ পড়বেন তার একটা তো প্রমাণ দরকার বলেন কারণ নবী মতাম নামাজ পড়েন এই বা ওলামায় গ্রামের কথা কেন মানব আসসালাম এক হাদি শরীপের মধ্যে বলেন পয়লেন নবীম্লা বলে যান আমি যখন থাকবো না আমার অনুপস্থিতিতে ওলামায়াম হবেন আমার প্রতিনিধি আমার কাজগুলো আমায়ক রাম করবেন ও মুসলমান কেমন পালন করবেন্লাহ নবীজি বলেন আমার পক্ষ থেকে যদি একটা পানি হয় এই বাণী জাতির মাঝে পৌঁছে দাও এই দায়িত্ব পালন করবে ওলা মায়েরাম कारण आगे तो हादीण हबीजी पक्षी प्रैक्टिकाले हम मौखिक भाव सब देखें मुसलमान हादी जो मामले चले पीड़े कास्ताद भरा लागे ठीक कबीजी चाचा मुबस् হজরত নবী থাকবে না ওই জমানায় আমাদের নবী কারা তার মানে কি নবীর ওলামায় গ্রামের কাছে বহিছে না তাহলে কেমন ব্যাখ্যা করলেন নবী বলার কারণ কি সন্তান গর্বে সন্তান গর্বে দেখা গেলেন বাবা মারা যায় সন্তান ভূমিষ্ঠ হয় গেছে বাবাকে দেখতে পায় নাই সন্তানকে লালন পালন করলো সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল কথা বলতে শিখল বুঝ ব্যবস্থা হয় গেল এক আল্লার বন্ধা জিজ্ঞাসা ও আলার বন্ধ এই বাবা ও সন্তান ও খোকা তোমার বাবার নাম কি সন্তান জবাব দেয় আলার গোলাম আমার বাবা নাই আমার যদিও বাবা নাই তবে আমার কাছে দাতাই আমার বাবা বলে কিনা কেন বলে তার মানে কি দাতা করে জন্ম দিতে তাহলে কেন বললো বাবা না থাকলেও দাতাই আমার কাছে আমার বাবা দাদা বাবার দায়িত্ব পালন করছেন ও মুসলমান ওলামা একর উঠে আসবি না তবে ওলামা একরাম নবীজির দায়িত্ব পালন করবেন কিভাবে নবীজির নামাজ পড়া শিখাইছেন ওলামা একরাম নামাজ পড়া শেখাবেন হক্কানি কীর মা চায় নামাজ পড়া শিখাবেন মুসলমান হকানি কোনো পীর আলেন ছাড়া নাই অতএব শেষ দিয়ে আম কিন্তু ভন্ড আছে যদি তোমরা পীরের বিরুদ্ধে বলতে চাও তাহলে ধন্দদের বিরুদ্ধে বলো হকালি পীরের বিরুদ্ধে বলো না কারণ এই বাংলার জমিনে রহমাদুল নয় গেলাই জীবনের মধ্যে পড়েছি বাংলাদেশে একটা সময় এমন ছিল মানুষ নামাজ না রোজা জানতনা মক্কা থেকে সৌদি থেকে মদিনা থেকে যাপ এলেন শিখে বাংলার জমিনে আসলেন মানুষকে টুপির মদিনাথ বলেন মানুষ মাথার মধ্যে থালা বাটি দিয়া তারপরে মসজিদ উপস্থিত হইছে এত যদি তুমি পীরের বিরুদ্ধে বলো নাও তখন তোমরা কোথায় ছিলেন একমাত্র হকানি পীরে মাসায়করা যদি এই পীর মাসায়কদের বিরুদ্ধে বলে এদের কিন্তু ড্যামেজ করা যায় তাহলে হিন্দি খ্রিস্টানদের দালাল গুলো মোটা অঙ্কের একটা প্রতীক বাংলাদেশের পানি ভারতের জল সৌদি আরবের মাউন ইংল্যান্ডের ওয়াটার তাই যে কয় বাসা অর্থ জোরে বলেন প্রদ্রুব পাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের পীর সৌদি আরবের মাদ্রাসার হোস্ত পীর একটা ফার্চি শব্দ আমরা পীর ধরা ফরচ মনে করি না আমরা সঠিক আমল করার জন্য পীর ধরি নবীর আদর্শে নবীজির মতো নবী যেভাবে বলেছেন আমার মতো তোমরা করো সেটা বোঝার জন্য দেখার জন্য পীরের কাছে পীঠ ধরার জন্য পীরের কাছে নিজের আত্মা সত্যির জন্য যাই না। নিজের সহী আমলের জন্য নবীদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা পীরের কাছে যাই মুসলমান যে কয় না বাস্তবে রূপ দিতে হয় তাহলে যেতে হবে এবার আছেন যারা বলে শুধু পুরাণ হাদিস মানবো আর কারো কাছে যাব না শিক্ষকের দরকার নাই পীর অর্থ শিক্ষক নেতা মুরুব্বী ওস্তাদ যদি বলে কোরআন দেখে তুমি যদি বলো আমি নিজেই দেখে শিখবা আমার শিক্ষক দরকার নাই তাহলে তোমার মধ্যে তুমি আল্লাহ যে বল নবীজি বললেন দুই ধরনের গুণ নিশ্চিত মানুষ দুনিয়ার মধ্যে উত্তম তুমি সেই উত্তমের কাতার থেকে খারিজ হয়ে কারণ নবী বলছেন কোরআন হাজির দেখে আমল করবা দেখবাজে বুঝবা কার থেকে বুঝবা বুঝলেই তো হস কথা না তিন নাম্বার তুমি যে বলো পীর ধরা যাবে না কোরআন হাদিস দেখেই আমরা আমল করব। তাহলে তুমিকে তোমার কথাই বা মানবো কেন তুমি তো আপনাও নাও নদী নাও তাহলে তোমার কথায় তুমি বলো পীর ধরা যাবে না শিক্ষকের কাছে যাওয়া যাবে না কারো কথায় গান দেওয়া যাবে না নবীদের হাদিস এবং কোরআন দেখে আমল করব। যারা অন্য কাউকে ধরে পীরের কাছে যায় তারা সিঁড়িকির ভিতরে আছে তারা গোমরা তাহলে তুমি যে দাবার দাও তোমারটা মানবো কেন তোমারটা মানলেও তো আমি গোমরা হয়ে যাবে तुम्हें जदि बो कुरान हादीर बाहरे जावा कारो कथा शुना जाल करो का बाकी सब भंड कुरान हादीर पर भंडकार ए दाबीते एर भंडेना मुसलमान संभवत सात मिनट एक भिडियो देखे দের মধ্যে বক্তার নাম কাজী ইব্রাহিম এই আহলে হাজি পেতার্তা এক যুবক তাকে দাঁড়াই যায় কনফারেন্সের মধ্যে এদের ইসলাম প্রচারের সিস্টেমটা দেখছেন লোপালায় আছে না মাইরের ভয় বহাজে আসে না মাইরের ভয় আমার কাছে এইসব এলাকায় কলাপাড়া থানার থেকে অনেক ফোনের তো কোন আয়োজন হয় না মাহফিল হবে ওই মাহফুলি সম্ভব হলে তাদের অপপ্রচারের বিরুদ্ধে দলিল ভিত্তিক কিছু জবাব দিব সিধা কিছু আলোচনা করবো মানুষ যাদের সঠিক পথে থাকতে পারে আর বহৎসর্ব কার সাথে আপনার বানাদি বাজার কে আছে সেটি আমাকে সুরা অর্থ শোনাতে পারবে যদি আপনি বলেন আপনি মাদ্রাসায় পড়েন নাই আপনি এলেন শিখেন নাই আপনি কোরআনের অর্থ জানেন না তার ঠিক জানেন না আপনার মুখে অন্তত মানায় না আমি কোরআন হাদিস ছাড়া মানি না তুমি যদি বলো কোরআন হাদিস দেখে আমল করব কারো কারো শুনবো না আমাকে কোরআনের একটা আয়াতের অর্থ করে দেখাও তুমি মানুষকে বলো কোরআন হাজির ছাড়া মানবো না তাহলে তুমি মানো কেন তুমি তো কোরআন হাদির জানোই না তুমি রেকর্ডিং শুনে বক্তব্য শুনে অন্য কথা শুনে মানো আর আমাদেরকে বলো কারো কাছে যাওয়া যাবে না তোমার মতো তো একটা দ্বিতীয় হইতে পারো না আমি যেটা দাবি করব আমি যেটা বলবো আমি যে দাবিবো তারা আরো আমার মধ্যে থাকতে হবে কেনা যেতে পারেন কারণ আমি যদি বলি আপনি কারো কাছে যাবেন না কোরআন হাজির দেখে আমল করেন আমার সেটা আগে করতে হবে আপনাকে ঠিক কিনা ধরে বলেন ও মুসলমানের কাছে এক যুবক দাঁড়িয়ে প্রশ্ন করলু বীর মুড়ি কি মানা যাবে যদি কোন ভালো কথা বলেন মানা যাবে কিনা এই উত্তর আর উনি দেন মানে সাত মিনিট উনি এদিকটাকে দিল। আমার শরীরটাকে তখন গিজগিজ করে উঠলো এই মসজিদে আন থাকলে তুই যে করা উত্তর দিলি তোর প্রত্যেকটা উত্তরের উত্তরের পাল্টা প্রশ্ন আমার কাছে ছিল তখন তুই কি উত্তর দিত তিনি বললেনই না উত্তরে দিলেন না বরং তিনি বললেন কাউকে মানা যাবে না আল্লাহ তো বলেছেন ও মুসলমান তো বুঝা গেল নিজেরা দাবি করে দাবির উপরে নিজেরাই নাই আর আছে এদের প্রেমটা একটু বলে নেই লোকালয়ে আছে না শক্ত কোনো কক্ষের মধ্যে বসে রুমের মধ্যে বসে দশ বারো বিশ জন লোক নিয়া কিছু কথা বলে নিজেদের লেখা গুঁচানো এরপরে সেটাকে ভিডিও করে একটা নেটে ছেড়ে দেয় আরেকজন আছে টুপিওলা বিশাল নবী যে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন শেষ জমানায় কিছু লোক তোমাদের মাঝে আসবে যাদের এখান থেকে দুই যে রুমাল এভাবে ঝুলানো থাকবে দেখতে তোমার মনে হবে কিন্তু ইসলামের ওরাষ্যৎ বাড়ির সাথে তার ফুল মিল পাওয়া যায় নাম মদিরুর রহমান মাদানি তার বাড়ি ভারতের মালদায় সে কয়েকদিন আগে আল্লামা আহমদ শীত আহমদ করা কাত ম বাংলার জমিনের লক্ষ লক্ষ ওলামায় গ্রামের উস্তাদ হাদিজদের উস্তাদ মহদ্দিজদের উস্তাদ অসংখ্য পিপের পীর ওস্তাদ তাকে নাসিম বলে গেলে এ দাল কয় কোটি যার মাধ্যমে লক্ষ লক্ষ দিনের খাদেন তৈরি হল তুমি তাকে নাত্তিক বানাইয়া মনে করছো তাহলেই আর জনগণ তাকে মানবে না আমরা আমাদের থাকা গপ দিতে পারবো সম্ভব নয় পীর সায় ধরে যত অকথ্য বাসায় গালাগালি সে করে থাকে চরমনায়ের তরিকা বা তরিকা চরমনায়ের তরিকার পীরেরা সিরকির মধ্যে লিপ্ত पीर झी हल क्या पीर झले पीड़े दी नबीर ऐसे नबी होना बापर दाबीत पीर झलर योग्यता सुविधाएं पीड़गिरि करते कारण सर्वन पीड़ एम पीड़ सताना चाल भय एक चक्क तो बोलते चाहिए আধ্যাত্মকর দিক থেকে আমলার দিক থেকে বাংলার জমিনে বর্তমানে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে আমার ক্ষুদ্র চোখে যতটুকু দেখাও আল্লাহ রিজাল করিমের মতো আমলদারী লোক খুব কম আছে সারা বিশ্বের মধ্যে আমাদের গর্ব গত কয়েকদিন আগে আপনাদের বালিয়া তুলি মাহাবিলে ছিল আমার মাধ্যমে হুজরা ছিলেন সিংহ পুরুষ যার নাম শুনলে পাতিলদের পায়ে জমা নষ্ট হয়ে যায় ঠিক নজরে করেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেদিন আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ তার সামনে ভন্ডদের তার মতো করে স্প্রী হারাই ঠিক নজরে করেন যদি থাকত কেরানীগঞ্জের বাঁধে স্বাক্ষর করে ওই তসিম উদ্দিন রহমানই মজুর রহমানের মাদানীরা পালাতোনা ঠিকি নজরে করেন ও মুসলমান জসিমুদ্দিন রহমানের সাপ উনি একটা ভিডিও করেছেন জিকির জায়গ নাই ওনার কথা উনি বলতেই পারে কিন্তু তিনি একটা ভিডিও ছেড়ে দিলেন বান্দারি আদর্শীরা যেভাবে টুপি ছাড়া নারী পুরুষ এক জায়গায় হয়ে চিল্লা পাল্লা করে তাদের মতো বেদা টিকায় তারা জিকির করে সেই ছবি দিয়ে চরমনায় জিকির লাগায় বলতেছে এই চরমনাইওয়ালারা জিকির করে দেখেন এদের চেহারা আপনারা ঢুকে অনেকগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে আমার কথাগুলো পেয়ে যাবে তাহলে এদের মাধ্যমে চরমরাই দরবার এমন এক দরবার যেখানে বেনামাজি গেলে অধিকাংশ বেনামাজি নামাজি হয়ে বাড়িতে। বেরোজাদার গেলে অধিকাংশ বেরোজাদার রোজাদার হয়ে ফিরে দাঁড়ি কামাইন্লে দাঁড়িয়ে নিয়ে ফিরে পাগড়ি নিয়ে ফিরে জুব্বা নিয়ে ফিরে সেই দরবারের বিরুদ্ধে আমাদেরকে চোখে আঙুল দিয়ে আমরা দেখা দিচ্ছে আমরা দাওয়ায় আমরা তখন তার রিসার্জ করতে চাই নাই তাদের কথা যারা প্রমাণ হয়ে গেছে চলমনের মাধ্যমে হস্তরিকের মাধ্যমে লক্ষ লক্ষ কক মানুষ দিনের বাংলাদেশে এমন কোন দিনের দায়ী নয় নেই আমি একটু আগে মসজিদের মধ্যে বসে কিছু লোকের সাথে বলেছিলাম এই দুইটা মানুষ বিরসাদ চর্মনাই আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দাম বারাকহম বীরে কামেল চর্ম নাই আল্লামা সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম দাম এই দুইজনার মতো এত অক্লান্ত পরিশ্রম তিনশো দিনের দুই একদিন ছাড়া ঈদের দিনগুলো ছাড়া ঈদের দিনেও তারা প্রোগ্রাম করেছেন গত ঈদেও তা প্রোগ্রাম করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য ও মুসলমান যদি বলেন চর্মনাই পিড়েরা টাকা কামানোর জন্য ঠান্ডা ধরেছে চর্মনায় পিড়ে যদি টাকা কামানোর ধান্দা করত চর্মনায় জমিনে স্বর্ণের বিল্ডিং হয়ে যাইত কিন্তু তারা টাকা পয়সাের লাভ ছিল তিনশো পঁয়ষট্টি দিন আমাকে আল্লাবা মুফতি সৈয়দ করিম দাহমদার আমি হুজুরের সারে চরমাইতে দেখা করতে গিয়েছিলাম বরিশাল মাহফিল থেকে হুজুরে বললেন এক দেখ বাড়ির অবস্থান একটু রেস্টের জন্য সারা বছর সফর করি একটু বাড়িতে এসে রেস্টে থাকবো ঘুমাবো নিজের পরিবারকে সময় দিব কিন্তু আমি বাড়িতে আসার পর দেখ গতকালকে আমি চারটা প্রোগ্রাম করেছি রমজান মাসের পনেরো দিনে চুলকানি শুরু হয় যে অবস্থা আমাদেরকে যদি খ্রিস্টানরা যে বেতন দিতেছে তো মনে হিসাব করে আবার ফেরত নিবে তারা ধর পাইতে ধর কিন্তু আমি একটা কথা বলতে চাই ইদুর যখন গর্তের মধ্যে থাকে মনে করছে আর কেউ নাই খাবারের জন্যে না বিড়াল জানে না ওর সেও বড় একজন আছে তার নাম কুকুর কুকুরে বাস করে কুকুরে জানে না ওর বড় আছে এমনই আর একজন আছে যার হুঙ্কারে অনেক জান কান স্তব্ধ হয়ে যায় ঈদুলের গর্ত বসে মোস্তলাই বহু পার হয়ে তারপরে আসতে হবে কারণ শোরমাই সিংহের দর্জন যখন থাকবে তোদের মতো ঈদুল পালানোর জায়গা পাইবার বড় নেতা তাদের পরিচয় এখন টিভি টিভির মাধ্যমে ওখানে তুমি তো এই আয়াতের বিরুদ্ধে কাজ করতেছ ঠিক কিনা তুমি বলেন তার নাম হল ডাক্তার জাকির কথাটা শুনে অনেকে অবাক হয়ে গেছে কি বলেন করতে তোমাকে কে বলল ইসলামের খেদমত করতে চাও ইসলামের দাবাত চাও কোরআনের তাফলি তুমি বন্ধ করো পরিষ্কার কথা তার তেলাওয়াত শুদ্ধ নয় একজন দায়ী যে কয়েকটা শর্ত আছে তার মধ্যে একটা হলো কোরআনের সত্য হতে হবে তিনি নিয়মতান্ত্রিক ভাবে মাদ্রাসায় বসে পরে পরে আরবি শিখেন নাই তিনি ইংরেজি ভাষার করেছেন। আল্লাহ মেধা শক্তি প্রহার দিয়েছেন সেটা অন্যদিকে কাটাই অ মুসলমান জাকিরি নায়ক যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো অসংখ্য কাঁপেরা খ্রিস্টানরা মুসলমান হতে শুরু স্পর আমায়ক রাম উপ মহাদেশ সহ বিশ্বের সফল রাম চিন্তায় আছিলেন লোকটা দিনের এমন খেদমত করতে হয় কিন্তু এত মুসলমান হওয়ার পরেও আমেরিকে তাকে কিছু বলতেছে না কেন কি কারণ ইসলামের এমন একজন দায়ী হলে তাদের দলের খ্রিস্টানেরা মুসলমান হবে আর তারা চুপ থাকবে হতে পারে না পর্যবেক্ষণ করতে থাকলো। पक्षे नाई विपक्षे प्रथम जिनको नारीलावरणी एर परो महिला मासिक अवस्था कुरान पढ़ते জুমার দিনে যদি ঈদ হয় ঈদের দিন যদি জুমার দিনে একসাথে হয় ঈদের ঈদের ও মুসলমান আমি তুই জাকিরি নায়কের ব্যাপারে ফতিয়া আপনাদের থেকে নিতে চাইতে আপনারা ফতিয়া দিবেন সেটা হলো জাকিরি নায়ক যারা দেখেছেন গায়ের ভিতরে গলায় তাই আছে একটর রসি আছে যারা টাই পরেন দুঃখিত আপনাকে আঘাত পাওয়ার জন্য বলিনা দুঃখজনকরাও বলতেই হবে যেহেতু তাই করা যায় কি না যায় সে কথা বলে তবে তাইয়ের ইতিহাসটা শুনে হয়তো আমাদের অলাম গ্রামের মধ্যে থেকে কেউ কেউ মনে করে। যেটা ইব্রাহিম আলাই হজরতলা তখন যে রশি দিলে ওই রশিকে তারা তাই হিসেবে ব্যবহার করে আসলে বিষয়টা এমন নয় সেটা হলো করস কিন্তু তাইয়ের একটা ইতিহাস আছে नाम टाइट कूक के लिए घुम कूक सारा निजे खाइत नो दैनिक गोसल कर बहुत टाक कूक पीछने खरच करत এই কুকুরের দিন মারা যায় মারা যাওয়ার পরে ইংরেজ শোকে শোক হয় পাগলের মতো কুকুরের স্মৃতি ধরে রাখার জন্য কুকুরের গলায় যে রশিটা ছিল এটা নিজের গলায় সব সময় ঝুলে এক সময় দেখলো মানুষ জিজ্ঞাসা করতো এটা কি কয় আমার তাই টম পরে দেখলো নামটা বড় হয়ে যায় এটা ইংরেজদের স্বভাব সবসময় সব নামকে একেবারে সংক্ষিপ্ত করে ডাকে একজন আর নাম যদি অনেক বড় হয় তখন তাকে প্রত্যেক শব্দের সুর অক্ষর ডাকে নাম দম দিল পরবর্তীতে রশি খারাপ দেখা যায় কাপড় দিয়া প্রতীক হিসাবে রাখলো এই দায়ী হলো সেই কুত্তার গলার রসি সে একজন ইসলামের দায়ী দায়ী আমি দিব না তার আগে তাদের উত্তরের কিছু জবাব দিতে চাই উত্তরেরও উত্তর আছে তারা বলে তাই দেওয়া কি না যায় কি হর আছে আছে আমি বলি থাক বা না থাক সেটা আমার দেখার বিষয় নয় ইসলামের যে তাই হবে তার এই পোশাক থাকতে পারবে না তাই দেখার দায় না যায়জের ধার ধারী আমি শুধু আমার জানার দরকার আমার প্রসাদ হবে নবীজি প্রসাদা তাদেরকে বললে কি তারা পর্দায় থাকবে এজন্য জাকিরি নায়কর্দায় আলোচনা করে থাকে এই উত্তরের উত্তর পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে তুমি বলো নবীদের হাতিস নামতে হবে তুমি তো লঙ্ঘন করতেছোলা বেপর্দা কাফের খ্রিস্টান নারীদের সামনে কিয়া दिन दावाल दीते ही दायिताव ठीक तब नबीजर गंडर मदे थके आदर्श गंडर मध्य थे तर मस्ती से हाथ थाली देवाद निषेध करें नाई भक्तरा बोले लाके, लाके। किषेध करो ते संस्कृति ख्रिस्टान बसा था आज के मंच मोबाइले रेकर्ड करते हैं मोबाइल रेखे हमार आलोचन असुविधा है मोबाइल ता बोबाइल बंद करा জাকিরি নায়ক যদি বলতো এই হাতে তালিতে দেখলে আমার সমস্যা হয় আমার বিধান ইসলামের বিধানে তারা বন্ধ প্রশ্নোত্তরের সব বিধি বিধান তারা মেনে চলে এটা মানত না কেন তাদের আরেক কথা জাকিরি নায়কের মাধ্যমে যত মুসলমান হয় আপনি কি করতে পেরেছেন এটা তারা বলে থাকলে যারা মুসলমান হয় যারা পৃথিবী দেখে থাকেন আমি বলি সেখানে পরিচয় করানো হয় জাকির নায়কের কাছে পাঁচ বছর আগে এরা মুসলমান হয়েছিল যারা কোনো পরিবর্তন নাই মুসলমান হতেই বা অসুবিধা কি কারণ এরা চিন্তা করছে জাকির নায়কের কাছে মুসলমান হলে তো আগের মতোই চলতে বাড়িতে দাঁড়িয়ে রাখা লাগে না প্যান্ট সারও করা যায় নারীদের সাথে আড্ডা দেওয়া যায় তো মুসলমান হতে আর অসুবিধা কোথায় তবে গরবের জন্য নয় নিজেকে জাহির করার জন্য নয় আমাদের বয়ানে কে মুসলমান হোক বা না সেটা দেখার বিষয় নয় কিন্তু রহমতে হকাল বয়ানের মাধ্যমে হাজার হাজার মানুষ শূন্য তলা হয় মাথায় থাকত না টুপি ওলা হয় কামিয়াবিহের মরিদিন তোমার বাদে শূন্য তলা হয়েছে আল্লাহর নবী কোথাও বলেন নাই আমার হাদিস মানও হাদিস মানে তো প্রমাণ দিলাম সব লাগবে আউলিয়া গ্রাম লাগবে তীর মশাক লাগবে উস্তাদ নবীজি যত জায়গায় বলেছেন সুন্নত মানতে বলেছেন পড়লেন নদী সন্ন্য কুমারী হয়েছেন وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وقال النبي صلى الله عليه وسلم طرفت فيكم أمرين لن تدلوا ما تمزدتم بهما كتاب الله وسنة رسولي وسنة رسولي اوه مصلمين منبار থেকে সদা সব টুপিওয়ালা টুপিওয়ালা নাই সব টুপি ওলাদা ক্লিপ পাওয়া যাবে না ওর কারণ এমন কিন্তু টুপিও আছে আগেই তো বলেছি ইস্তামের গোড়া কাটার জন্য টুপি মাথায় দিয়েছে জুপ্পা পড়েছে দাঁড়িয়ে রেখেছে দেখছি না দুইজনই এখনই মাথার মধ্যে টুপি দিয়া মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে গায়ের মধ্যে জুপ্পা নিয়ে তস্তি পড়তে শুরু করল সারাদিন মানুষকে ডান সত্যা করি মানুষের বাড়ি দাওয়াত তো খায় না কারণ কার বাড়িতে হালানি না এই প্রশ্নে এমনই দুই জন আবেচয়া গেছে এলাকার মানুষগুলো সব ভক্ত টাকা বিলাইতে কিন্তু বাচ্চা নুরুদ্দিন স্বপ্নের মধ্যে দেখাই এল নুরাতা আমার দেহমবার চুরি করার জন্য চেহারা দেখা দিলেন তাড়াতাড়ি বাচ্চা নুরুদ্দিন এই স্বপ্ন দেখার পরে রাষ্ট্রের মধ্যে যত জনতা ছিল জনগণ আিল সবাইকে দাবাত করলেন তারা রাজধানীতে খাওয়ার জন্য সবাই আসতে কিন্তু পরের দিন স্বপ্ন দেখটা আবার দাওয়াত করছে সেদিনও পায় নাই ভয় বিধন্তুষ্ট হয়ে গেছে নবী স্বপ্নে দেখাইলেন আমার রহজামো বরফের কাছাকাছি সুরঙ্গ খুঁজতে খুঁজতে এসে গেছে তাড়াতাড়ি দরবেশ আসে নাই তাদেরকে তালাস করলো খবর করলো দরবারে রাজ দরবারে যখন দেখে নবী স্বপ্নের মধ্যে দুইটা চেহারাতে মিলে গেছে। রিমান্ডে নিয়ে তোমরা কি করতে শিকার পাইল তাড়াতাড়ি ঘরের মধ্যে বসবাস করতো সেখানে বিশাল আকৃতির এক পাথর ছিল ওই পাত্রে মিলতে আস র করত তোমাদের নবী যে জেন্দা নবী তার একটা প্রমাণ তখনই তো কবর খুঁজনে আর তাকে পাইত না ইসলাম ধ্বংস হারা যাইত বলেন এই টুপিওয়ালার পাগল টুপি তিনি একবার চিন্তা ভাবনা করলেন বিশ্বের মধ্যে যত ধর্মের যত মনীষী আছে যেই ধর্মের অনুসারীরা তাদের মনীষীদেরকে মানতেন তাদেরকে আমি জমা করব তাদের জীবনী আমি সংগ্রহ করব सवार जीवनि संग्रह करीषी जीवन करल मनीषी मध्यमी चिंता करो एक नंबर मनीषी का रखा जाए कारण एक नंबर जाके रखबोदी ख्रीटान देर्मे सबसे बड़ा इतिहासविद आ सुखे सूनम आ যদি এক নম্বরে যাকে রাখব সমস্ত খ্রিস্টানরা তাকেই অনুসরণ করবে তার জীবনী ফলো করবে তার আদর্শ ফলো করবে কিন্তু যেদিকে টাকা চিন্তা করানো যাচাই করে আদর্শের দিক থেকে এক নম্বরে কেছিল যেদিকে টাকায় আদর্শের দিকে তাকায় সেদিকেই তো সমাজ পরিচালনার দিক থেকে এক নাম্বারে মোহাম্মদ সংসার রাষ্ট্র পরিচালনায় যুদ্ধ পরিচালনায় রেদিকে সব দিক থেকে নম্বরে মনীষ আমার যোগ্যতা রাখেন তার প্রতিদ্বন্দ্বে গাছ শেষ পর্যন্ত মাইকেল ইউদি খ্রিস্টানদের ইতিহাসবিদ হওয়ার পরেও এক নম্বরে বাধ্য ভূয়া সর্বকালের শ্রেষ্ঠ মনীষী হিসেবে কারিম সাল্লাম মানুষের হাতে হাতে চলে গেল যখনই মানুষের হাতে হাতে লক্ষ লক্ষ কবি চলে যায় মানুষগুলো লাইন ধরে মুসলমান হওয়া শুরু করেছে কারণ আমাদের ইতিহাস নম্বরে আদর্শবান হিসেবে নীতিবান হিসেবে মুসলমান তার আদর্শ আমরাও কালেমাপুরে মুসলমান হয়ে যাব ও মুসলমান গত মিনিট ধারাবাহিক ইন্ডিয়া শহর করেছিলাম মুক্তি সাপ মাকে ডেকে বললেন ও বাংলাদেশি মাওলানা মাইকেল হাটের জীবনী জানেননি আমি একটু জানি করেছিলাম আমাকে মুক্তি সাহা থেকে বললেন বাংলাদেশি মালানা মাইকেলের হাটের ঘটনায় আমাদের কাছ থেকে শুনেছি ওই ঘটনায় ইন্ডিয়ার হাজার হাজার হিন্দুরা কালেমা করে ইসলামের পতাকা তলে আত্রায় গ্রহণ করেছে তাদের ও মুসলমান আল্লাহ সর্বশক্তির মালিক বিশ্বাসায়নি কিন্তু আল্লাহ সর্বশক্তিবার বলি তাহলে তুমি আল্লাহ রিজিজ্ঞা আল্লাহ মৌতির মালিক আল্লাহ হাতের মালিক লাইহি রব্বিল আলামিন মুছলমা লি বুয়া দে গর দনেগা দে মালে খদবা দে কাজাদা দান ও মুসলমান আল্লাহকে একদিক থেকে মামলা তুমি হাতের মালিক মৌতুল মালিক আমার নামাজ রোজা হাতি আমার সব তোমার জন্য এরপরেও আমরা গুনার কাজে লিপ্ত হয়ে সুদের কারাবার করি হারামিন ব্যাংকে যাই ঢাজা ব্যাংকে যাই ঠিক না ধরে বলেন ও মুসলমাই আমা মাইকেলেই খা বই লাগার পর কেন মুসলমানদের নবীকে এক নম্বরে রাখলো তলব করা বৈঠক বসলো এমন কাজ কেন করোনা সহজভাবে মাইকেল এই ধার জবাব দেওয়া দিল ও আমার নেতারাও আমি বাধ্য লেখি আমি যদি কে যাই সেদিকেই দেখি মুসলমানুবি মোহাম্মদ এক নম্বর মনীষী হওয়ার দাবিদার হমসু রাজে মস্তফা তে তামি হালেও কোন আয়ে পেসার মোহাম্মদ রবি হে ওনী রস পিসো মোহাম্মদ রবি হে ওনী রস্ত পিসো মোহাম্মদ রবি হে ওনী রস্ত পিসো আদম হোসে পে দায় পেদাই উজালা সফে আলম হমারা নদী সফাত করে গা অ সফাত করে গা অর মোহাম্মদ কো মোহ্ব রখো ভাই দিল বে হেশ মোহাম্মদ মুহাবত রাখো ভাই দিল হমেশো বি মরতে কমল মত সব মরতে কমফা মোহাম্মদ কোশানা রখো ভাই সবসে প রহমতুন মুদন হম রহমত নমুদী আমারা ও মুসলাত আমি যদি ঠিক আছে যা করছো করছো বা যাবে না তোমার বইয়ের সত্য তোমার কাছে থাকবে আমাদের কাছে অধিকার দেওয়া দাও সত্য দেওয়া যাও পার্থ হুইয়া সত্য দিল অধিকার দিয়া দিল মাইকেল এই হাতের নিয়ন্ত্রণে আর বইয়ের ক্ষমতা নাই এবার ছাপা বন্ধ করে দিল ছাপা বন্ধ করতে ঠিক তবে একটা চিন্তায় আছে লাইব্রেরি গুলোর মধ্যে যেগুলো করা যায় তাই যত টাকা প্লাগে টাকা দিব লাইব্রের থেকে বইগুলো ক্রয় করে আগুন চালাইয়া করে দাও চিন্তা এখনো দূর হয় নাই লাইব্রেরিগুলো দিলাম ছাপা বন্ধ করে দিলাম কিন্তু যাদের হাতে হাতে চলে গেছে সেগুলো তার ফিরে আনা যাবে না যদি তাদেরকে আমাদের পক্ষে বোঝাতে হয় এরকম আর একটা বই লেখতে হবে তবে বই আমাদের খ্রিস্টানদের কেউ লেখতে পারবে না কারণ যদি খ্রিস্টানকে দিয়া লেখানো হয় স্বাভাবিকভাবে সবাই উঠবে এমনি তো আমরা ইসলামের বিরুদ্ধে বলি বিশ্বাস করবে না তারা শ্রম একজন মুসলমান লভি একজন মুসলমানকে যদি পাওয়া যাওয়া হয় যার গ্রহণযোগ্যতা থাকবে যত টাকা লাগে যত ডরাল লাগে তাকে দিব তাকে নিয়োগ করতে একজন মুসলমান যার সরকারের জীবনী তার নাম কিন্তু সলমান বাবা সালমানকে চার বা বছর বয়সে স্কুলে করা দিলেন তিন মাস ক্লাস করার সালমান আর ক্লাস করে নাও বাবা জিজ্ঞাসা করলেন সন্তান ও সালমান কেন কেন করোনা বাবা সালমান জবাব দেয় বাবা তিন মাসে আমার ষষ্ঠ শ্রেণী পর্যন্ত যত বই আছে সব মুখস্থ হয়ে গেছে বাবা বুঝতে পারলেন আমার সন্তানের মেধা বড় প্রখর আমার সন্তানের মেধা অনেক এই মেধা কাজে লাগাতে হবে আমার সন্তানকে ইসলামের চিন্তাবিদ বানাবো ইসলামের গবেষক বানাবো চিন্তা করে সালমানকে ইসলামের শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইল রুজ এলাকায় বসবাস করত এজন্য সালমানকে সালমান রুজদি বলা হয় সালমান রুজদির কাছে যাইয়া। প্রস্তাব দেওয়া হয় লক্ষ কোটি ডলারের প্রস্তাব পাইয়া সালমান রুজদির লোভে পড়ে গেছে আমাদের সমাজের বহু নাম্বারি আলম আছে বহু পীর আছে টাকা পাইলাম সে তো মাহমুদিয়া মাদ্রাসা এক সময় চাকরি করেছে ওই ঢাকাতে কি কোন এলাকায় যেন জুমার নামাজ পড়েছে কোটি কোটি টাকা পাইল কইলানো रकारी सरकारी सरकार क्षमत हाथियार बस्ता पवार्ज हाथ मिला और एक दल आते तरकारी ताओ हाथियार बस्ता पवार যে কোন জায়গায় যায় যেখানে যায় সেই ব্যাস ধরে যদি চরমনের স্টেজ আছে পাস করনি টুপি ভরে কথা কয় না আমালার তালিম করে আবার মাঝে মাঝে তারা গিয়া বেদা হাতিদের আড্ডা খানায় বেদা হাতিদের লিপ্ত হয় ঠিক কিনা ধরে বলেন এরা হলো তরকারি আর কিছু দিয়ে আছে তরকারি দরবারে গেলে শহীদের ভুস পাওয়া যায় ও মুসলমান গুলাম মাইকেলে মোহাম্মদ নবীর প্রশংসা করেছে তুমি প্রশংসা করতে পারবা না প্রস্তাব পাইয়া টাকার লোভে পড়ে ইসলামী চিন্তাবি ওই সালমান একটা বই লেখলো নাম দিল সেটানিক ওই বইয়ের এক নাম্বারে নবীজির জীবনী লাগছে ঠিক তবে জীবনীর মধ্যে লাগছে মুসলমানদের নবী সন্ত্রাসী নবী ও ওমান বলেন এমন পাগল হওয়া যাবে এজন্য বলি সব টুপিওয়ালার পাগল হওয়া যাবে না আরো কিছু টুপিওয়ালা আছে ও মধ্যে গেলে দেখা যায় পোস্টারের নামটা দেখলাম নামের নিতে দেখা যায় তার ধারাবা <laughs> तुमारिच मस्जिद ना तुम ठ ठिका जाओ से नहीं आओ गित करते गर्वित होते गर्व करते टूपी एत उषा मन है जान आत्मान्ला ग হতে পারে ডাক্তার বাকিং নাকি যারা দেখেন তুই যদি তার জন্য कारण बर्तमान समाज अनेक मुसलमान आजादी कारण ते अपप्रचार कारण साधारण मानुग्रो सबका पीड़म आलेम के जुदा अंक আদেমের সাথে সম্পর্ক নাই ওই টিভির লেকচার শুনে আর আমল করার চেষ্টা করে যদিও আমল করে না যদি আমার না শেখা হয় সাধারণ মানুষ হওয়া মানে কি আমাদের আলাম সাধারণ মানুষগুলো যখন অনেক গ্রাম থেকে ছিন্ন হবে তখন সাধারণ মানুষ যাহের হয়ে যাবে জ্ঞান বোঝ তার মধ্যে থাকবে না তখন মানুষগুলোকে মসজিদে তার আলোচনা শুনতে আসেন কিন্তু হঠাৎ প্র্যাকদিন দেখলেন ইমাম সাহ জুমার মসজিদের খুঁজ পায় উঠে গেল মেম্বরে বসে গেল আপনি টাকা দেখলেন এই ইমাম তো সেই ইমাম নয় দেখারা ঠিক আছে শুধু আর ঠিক নাই অর্থাৎ দেখলেন আপনার ইমাম সবের মধ্যে এই তো কোরআন হাসে আলোচনা করবে অসুবিধা কোথায় আমি আপনাদের এলাকার সন্তান অনেকের বহুত হল আছে আবার অনেকে আদর করেন অনেকে পছন্দ করেন শত্রুও আছে ঠিক কিনা কিন্তু যারা ভালোবাসেন অনেক এসেছেন আমার জানা মতে প্রায় আমার সাথে যারা সে তারা তো তিরিশ চল্লিশ কিলো দূর থেকে আসছে অন্য এত মহাবৎ করে এখানে আসলেন যদি এসে যাচ্ছেন আমাকে ভালোবাসেন ঠিক আমার মাথায় একটা বড় আগ্রী বেসানো আছে কিন্তু বলায়ুতর পড়া আমার শুনতেন গঠন করে বলেন কেন শুনবেন না আমার কণ্ঠ তো খারাপ নয় শুনি মানুষ বলে বয়ান নাকি খুব ভালো লাগে শুরু দেখি ভালো লাগেন না তাহলে আপনি শুনবেন না কেন্তরি আমার মধ্যে আমল নাই ইস্তানের দাওয়া দেওয়া বানায় না যদি আমার নাই তাহলে ডাক্তার জাকির নালা একে কেন ভক্ত হলে ও ডাক্তার তুমি ডাক্তারের কোনো ফোন করুন পায়ে খারাপ পাথলা হয়েছে কোন ছাগল ঠিকভাবে পায়খানা করতে পারে না সেইটা সমান বহু মুক্তি আছে বহু মহাদিন বহু মুখস্থির পরে আছে বহু পীর বাসায় বহু নামায় পড়ে আসেন ঠিক কেনা ধরে বলেন আর তারা ভিত্তিক ইসলাম প্রচার করো টিভির থেকে বের হইয়া সামাজিক পর্যায়ে আস আল্লাহ গুলা যদি সঠিকভাবে মানুষকে দাওয়া দিতে পারো বোঝা যাবে ও আল্লাহ তারা না তাদের বিরুদ্ধে অভিযোগ করো তাদের সামনে গিয়া দাঁড়াও আল্লাহ যত চর্মনে গেল আমাদের মধ্যে যদি দৃষ্টি দেবো ভো থাকে আমাদের সামনে আস আমাদের যদি দেখি অনুযায়ী আসলে এই ভুল হয় আমরা সংশোধন বুঝা গেল তাদের সামনে যায় না আসলে সংশোধন করতে যায় না অপপ্রচার করাতে যায় আমার কাছে অনলাইনে ইন্টার দলিল চাই পীর লাগবে কেন কোরআন হাদিস আছে কিনা এই যে পীরেরা খেলাব দেয় এবং খেলাতে আছে কিনা পীরের প্রয়োজনীয়তা কি না আমি ধারাবাহিক কয়েকটা লেখা দিয়েছি দলিল আদিল ডাইরেক্ট কোরআন হাদিস থেকে পীর এবং খেলাপথ কয়েক পাঁচ পীরের প্রয়োজনীয়তা কি পীর ধর্ম কেন পীর ভণ্ডপির পরিচয় দিয়ে দিলাম दलित सह एर आएगा प्रश्न इंटरनेट नाम्बर एपनारा बहस करते चाहिए आपने रीब था त्यबादी हा अपने साथी राजी আপনারা কিন্তু জনসম্মুখে বসতে হবে হয় কেন ঘরোয়া ভাবে মোবাইলই তো বহাজ করা যায় আমি বলছি এই ভন্ডামিতে আমি নেয়নি মোবাইলে আপনি আমি তর্কই করতে পারবো যাতেই সমাধান পাবে না জাতীয়ভাবে বসে যার যেভাবে বসার ব্যবস্থা করেন মানুষ একদিকে চলে যান হয়তো আমরা এদিকে থাকবো না হয় সেদিকে আমরা ফিরাজ করে চলতে চাই আমি বললাম ঠিক আছে আমি ফর্মুলা পাঠাবো শর্ত সাড়ে আট যেগুলো আপনার আমার উভয় সামঞ্জস্য হয় মাত্র সাত আটটা শর্ত লিখে পাঠালাম চব্বিশ ঘন্টা সময় দিলাম আর জবাব দেয় আমি বলেছিলাম আমাদের যে বহসটা হবে সব টিভি ভাড়া করব আপনাদের পিঠা টিভিতে ডাইরেক্ট সরাসরি প্রচার করবে প্রয়োজনে আমরা সব দল বলে আপনাদের সাথে যোগদান করবো আপনাদের সাথে অপপ্রচার সরাইতে সরাইতে তবে কোনো লাভ হবে না ঠিক কিনা ধরা বলেন আরো ধরা বলেন ঠিক কি না ও মুসলমান চারটে দায়িত্ব পালন করবেন এক নাম্বারে তার উপরে যেই কিতাব না হবে সেই কিতাবের তলামাজ নিজে করবেন দুই নাম্বারে অন্যদেরকেও প্রাণের তেলামাজ শিখাবেন তিন নাম্বারে ধানকারের জাল চলা শুরু ছয় মানুষ দুপদে আছে কালকে দোকানদারি আছে জমিনে কৃষি কাজ আছে নদীতে মাছ ধরার কাজ আছে এই যে হুজুগ এত করে বা দেয় কাম হইত না তো এক হত্যা জানে আপনি যদি এখানে আকৃমোনা যাতে চোখের বাড়ি সে খাদেন অথবা আপনার এই মস্তিষ্ঠ কেউ যদি আল্লাহ তোরবারে কাউন্দে আল্লাহ কবুল করেন তার সবাইকে ইবলিসের বিপদ ইবলেন তো এই এক কান্দায় যদি কিবলিসের সাধনা পূর্ণ করতে চান এরপরেও মনে করলেন না আমি যা তো বলতেন সবাই মানবেন না পূর্ণ বক্তা পৃথিবীতে আর কেউ ছিল भविष्य आसबे एर परबीजर कथा सबाई हिदायत हो आबू जहेल आबुल हेदायत हो तो आबू जहेद अबुलश नामा ग्रामा दस सेकेंड समय कारण मूल धान जे कड़ा धान बुझा दिए बोला চাল দিয়া ভাত যদি অল্প হয় খাইতে মতাম কিন্তু মরা ভাত যদি থাকে আর ভাত একেবারে অভাব নাই শান্তি নাই মজাও নাই দশ সেকেন্ড সময় দিলাম এখন থেকে শুরু যেন চলে যান দশ সেকেন্ড পরে মনে পর্যন্ত আর কিন্তু কেউ যেতে পারবেন না আলোচনাও বেশি দূর যাব না সম্পৃক্ত হবে অনেক কষ্ট করে এখানে গতকালকে নোয়াখালী জেলায় স্কুল মাঠে বয়ান ছিল ওলানা সরাফত আগম এসেছিলেন বিশাপ চর্মান পূজা নিরামুল হব সাহ ছিলেন এবং আমি ছিলাম সেখান থেকে রওনা দিয়ে আজকে আসরের আগে আগে আমি বাড়ি দেশে পৌঁছেছি ওদিকে আমার ছোট মেয়েটা প্রচন্ড অসুস্থ সাধারণ পানি খেলেও বমি করে ফেলে দেয় প্রায় তিন চার দিন কথাবার্তা চক্ষু দূরে বন্ধই থাকে चिंता खबर शुने बहु माजूर दोआा दायित्व कारण इसम प्रचार कारण अनेक समय आवेगम समय खूब हल्इा जैसे सतान आजे नहीं सताना थका सत्व कई কাছে থাকা সত্য আসতে পারেন নাই শুনলাম সন্তান অসুস্থ আমি অনেক দূর থেকেই আসলাম কারণ নিজাম ভাই না আসলেও চলে হয়তো এজন্য তিনি আসেন নাই এটা তার দোষ নয় আমি না আসলে হয়তো চলতো না কিন্তু ফেরকা বলতো ভয় পাইয়া আসেন এজন্য দিনের ক্ষেত্র থেকে প্রাধান্য দিয়া পরিবারকে পিছনে ভালোই আপনাদের মাঝে অনেক কষ্ট করে এসেছি দোয়া করবো দোয়া হবে আপনারাও দোয়া করবেন जत आलोचना होता मानुष मेहरबानी को उठाबसा करमान हिसाब दाबी एलिकार सतान हिसाब सम्पर्क बाबा भाई दादापर्यालिक सतान हिसाब से दाबी कोलम दुआर आगे मेहरबानी कर एक मानुषा कर अल्लाह कबुल करें बोले चार नंबर दायित्व अल्लाह अपनी दी कयर पाठब मानुषे भाकर मानुषे अपवित्र आत्मा के पवित्रपवित्रत्ता पवित्र बुझा गया आत्ता पवित्र एमनेमने क्यों कराइ दी आल्लापवित्र आत्मा पवित्र कर दीतेमनेमने आप जाता कारण কারণ যার তার কাছে গেলে আত্মা শুদ্ধ হয় না আত্মা শুদ্ধ বলে একজন লোকের কাছে গেলেই আত্মা শুদ্ধ হয়সলমান আত্মা শুদ্ধ যদি আপনি আপনি হইত তাহলে বলতেন না আত্মা শুদ্ধ করা দিতে হবে না আপনার চার নাম্বার দায়িত্ব হল মানুষের অপবিত্র আত্মাকে পবিত্র जत्ता शुद्ध ना जान पा ना ता जहां नाम मध्य जाहे तो आत्ता शुक्र माध्यम जाना पा जाए जन्म मत दामी सम्प्रदाय के फिर नाई यामी जिस आठा सूत्रे माध्यमे जाए দামি জিনিস যে মাধ্যমে পাওয়া যায় মাধ্যমটাও দামি হয় এজন্য আত্মা সত্য করা প্রয়োজন ও মুসলমান আত্মা সত্য করব কিভাবে দুনিয়ার মধ্যে যাদের আত্মা সত্য পরিচয় আছে গুলা যাদের আত্মা সত্য তা মানুষ রূপী প্রকৃত মানুষ আর যাদের আত্মা সুপ্ত নয় তারা মানুষ রূপী জানওয়ার এল্লার গুলা মনবার কোন পীরের পক্ষ থেকে করতে আসি আমার দাবা বাজি নয় মধ্যে যত মানুষ দেখেন সব মানুষ রয়েছে জানোয়ারের সংখ্যাই বেশি তবে তুই একটা পরিচয় দেই প্রাণের আয়াত বলার আগে একটু পরিচয় দেয় কিছু জানোয়ার সহজে কেমনি চিনবেন আমাদের সমাজে গরু নামে এক প্রাণী